الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن من يهده الله ومن يضلل فلا ما يقينا الله والنور يغمر كل فلاح يا الله وقد قلنا لا الله اكبر لا تتركنا وقد تنى سمينا محمد ربنا ارحمه صلى الله تعالى عليه وعلى اله وصحبه اور اتقوا الله بعد فاعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم على تجاوة على تجاوة تنبيكم من, من عباد الأمين تؤمرون بالله ورسوله وتداردون مبي سبيل الله وتداردون بأموركم وأموركم بَعْلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُمْتُمْ تَعْلَمُونَ فقال رسول الله صلى الله عليه وسلم مَنْ قَالَ لَهَا إِلَهَا إِلَّا اللَّهَ كِبْقَ مِّنْ قَلِّهِ رَقَبَ الْجَنَّةِ অনেক বদল পাওয়া যায় বা একটা প্রসঙ্গ শুরু করেছিলাম আমাদের জিম্মারি নিজেকে প্রস্তুত রাখা যে কোনো সময় আল্লাহ তালা যদি ডেকে নেন নিজের সাথে টেকে আমরা যেন অপ্রস্তুত অবস্থায় না জানি ডাকিবে নিশ্চিত ভাবে চান কেন পাশ মস্ত শীতল মতুতে যুবক মতুতে বুদ্ধ মতুতে সবচেয়ে লোক কারণে এক মিনিটের জন্য আমাদেরকে বাঁচায় রাখতে পারবো না আল্লাহ আমি যে তোমাদের একজনকে নিয়ে আসি তখন তোমাদের শক্তি থাকলে এই লোকটাকে রাখো না আমাকে অস্বীকার করতেছ যে আল্লাহ কিছু নেই আমি তোমাদের নিয়ে আসি তোমরা সারা দুনিয়ার লোক এই অবশ্যই বাজার তো তোমাদের উচ্ছি আমি মামলা আমার বুদ্ধ অরাষ্ট বি তোমাদের সামনে নিঃশ্বাস করোন ক্ষমতা নেই আমার ফেরত বাস্তবায়ন আমি খালি মানুষ আমি হায়ার দাতা আমি মৃত্যুদাতা আরও সিদ্ধান্তের কথা আল্লাহাল আমাদের ভোটে আপনি আমরা শিখল তুই গামরা নতুন অসল করি না একটা আল্লাহ আলামী একজন সাথে সাক্ষাৎ করাই আমরা দেখবো না সাধারণ কিন্তু আল্লাহর যদি কারোর সাথে সাক্ষাৎ করান সম্ভব দুনিয়াতে আমাদের খবর দিয়ে অবতি না করা আসে আছে তুমি আস অপ্রস্তুত আমার ওই বুজুর্গ মানে বৌদ্ধ এই কথাটা টেস্ট মালাতটা হো আমার পক্ষ থেকে মানুষদেরকে অনেক উদ্দেশ্যে আসি না কিন্তু দুঃখটা যে লোকেরা আমার বলে গুরুত্ব দেয় তারপর আমি বুঝেছ বিশেষ করলে আমি রোধের যা তো আল্লাহ মোট বললাম মানুষকে মানুষ তোমার ডাইডিয়া হল এই ডাইডিয়া আল্লাহ পক্ষ থেকে এটা আল্লাহ পক্ষ থেকে চলতে গেলে তুই হাতুতে হ্যাঁ বাড়ি লাগতে থাকে সে নিজেই তার হায়াত সম্পর্কে নৈরাজ হয়ে যায় আমি যদি বললেন সেটা বলছিস তোমাকে এখনো নেওয়া পারে তার কিছুদের পড়াও পারে নিয়ে নানা হয়ে যায় দাদা হ্যাঁ है দাদা হয় দাদা হয় দেখো তাদের কিংবা হিসার মেয়াদ তৈরি চলে মালা তো মোক আরো বন্ধ যে একটা মানুষের চুল যখন পাকতে আরম্ভ করে সাজা হইতে আরম্ভ করে পুরুষের দাড়ি খাঁজা হইতে আরম্ভ করে মালা বলেন সেটাও নদী যে মানুষ আল্লাহ জনের ফটক দুই হাতে নিয়ম ফত থেকে গেলে ওই পতন আসাকে রাখা হয় তোমার মতো বাড়ি থেকে এই ফসল আগে আপনি জীবন রাখবেন না তুমি এড়িয়ে নিয়ে রাখবেন তো মালা মত এই মধ্যে অনেকগুলো আইটেম দেখাই টুইট দেওয়া মানুষ এইগুলোকে নোভিশ করে তার সামনে তার দাদার এতেকাল হইতেছে তার বাপের এস্তেকাল হতেছে তার নায়াতে তার আত্মীয় স্বজন হয়েছে এখান থেকে তোমার জন্য হবে তুমি কি প্রস্তুতি নিয়ে রাখা এখান উচিত নিয়ে তখন যে ভাবতেছে না কার্যটা আমাদের এই আশি বছর বয়সে এমন পরিকল্পনা গ্রহণ করে যেটা বাস্তবায়ন করতে আরো নির্বাচন তার কর্মকাণ্ড মানে বলা মালা জন্ম এই বয়সে এই মধ্যে পরিকল্পনা কিনা না করে আগের যদি লোকেরা তো চল্লিশ বছর ধরে ব্যবস্থা বাণিজ্য সব তোমাদের জন্য অনেক এখন আমাকে আখরা তো করার জন্য খারেজ করে আমার তার যাইতে হবে কি নিয়ে তোমাদের জন্য আসতে পারবো এই কথা বলে তারা ছেলেকে তা কাজটা আমরা বুঝাই দিয়ে নিজে আল্লাহ দিনের জন্য নিজের ইমাজ সাহি করার জন্য কোরআন সাহি জন্য জবাজ করার জন্য আত্মশুদ্ধি করার জন্য আমাদের অবস্থা নেই ব্যবসায় করতে করতে ব্যবস্থাটা যাবে ব্যবস্থাটা কাজ করতেছি ওইটা পুরাটা জেন্দেগি সে দুনিয়া জমা করার জন্য নিজের মূল্যবান জেন্দিগিকে মাটির জন্ম দুনিয়া জমা করে মানে মাটি মাটি মাটির জন্ম জেন্দিগিকে করে নিজের ছেলেমেয়ের দুনিয়াকে সাজানোর জন্য নিজেকে বরফ করে নিজের ছেলেমেয়ের নিজের দিদি বাচ্চা দুনিয়া সাজানোর জন্য সে আশা রাখতে বসতে এদের দুনিয়া সাজানোর কোন দায়িত্ব আল্লাহ তালা আপনাকে আমাকে দেয় নাই দায়িত্ব একটি বাচ্চা রেখে বলে ওই একই বাচ্চা বলুন আল্লাহ না পাবার অনেকটা আল্লাহ না কিছু রেখে গেল আল্লাহ বাবু কিছু রেখে নাই একই অবস্থা নারায় গেল সেই যখন আপনাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে বলল যা লাগবে মহাভূল ব্যবস্থা এইরকম কোন ঠিকাদারী আল্লাহ আপনাকে আমাকে দেয় নেই অায়িত্ব পালন করতেছে যে দায়িত্ব আপনাকে আমাকে যা খায় নাই সেই দায়িত্ব পালন করতে যে আসলে দায়িত্ব ছিল আমার শিক্ষণ ডিজিটাল নিচিতে করো আপনার যারা দায়িত্ব ছিল এই দায়িত্ব থেকে দূরে আর যারা দায়িত্ব নেই এটা দুঃখ প্রত্যেকটা দায়িত্ব বুঝতে না আমার দায়িত্ব আমার দায়িত্বের পরিবে আপনার দায়িত্ব আস্তে চাল্লা তোলা দায়িত্ব দিকে ইমান ইম আমি কর তোমার পরিবারের সদস্যদের ইমান ঠিক করার জন্য চেষ্টা কর তোমার মহলাবাসীর সমাজের লোকদের ইমান ঠিক করার জন্য দাওয়াত দশম দিকে প্রথম দায়িত্ব নিজেকে ঠিক করিবার বাপ মা দিদি বাচ্চা ভাই বোন তারপরে মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে দায়িত্ব দিচ্ছে রং ফানায় আল্লাহ ছেলের জন্য আপনাকে আমাকে রাজধান করেন ছেলে ব্যবস্থা আমাদের আমার কোন দায়িত্ব কোন হায়াস আপনি দেখাতে না কোন হাতিটা আমার ধর্মে মাথায়নি এখন যে দায়িত্ব ছিল এটা বোকাম দায়িত্ব দুধল না পরিচয় দু কমিশনার না কমিশনার চার বছর আক্রা লোক कोई के के कि दायित्व बोझे ना दायित्वे ना दैर खाई समाज पालन देखु क्या दायित्व मध्य दायित्व आर लोग डुबे सलमान दानी करें मिलते हैं थाना तैयारी होते हैं আপনি বার্তা দিবেন যে আপনাকে আমার দায়িত্ব নিজে এগুলো সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব পেবি বলবেন না আমি গৃহ করতাম এখানে কোন আমি করব আপনাকে দায়িত্ব আপনি আমার মানে লাগছে না প্রত্যেকটা কথা যেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি এমন কোন দায়িত্ব আপনি হাতেও দেয়নি আল্লাহ আপনাদের আমাকে দায়িত্ব দিতে তোমার মনে আমার কি করতে আপনি দায়িত্ব দেয়নি তুমি কোন নিজেকে ব্যবস্থা করে থাকা কর না তার বললে তোমাকে বোঝাকে দিব এমন কথা হাজির আছে তো কইটা কাজে উঠি কেন নিজের নাম লিখেছিল কত বসেছিলাম এখন কাজ থাকলে আমি যেন থাকি আমি বলেও দিছিলাম তৈয়ার থাকার পদ্ধতি আহ্লা সাথে কোনো থাকলে বান্দার সাথে আল্লাহ লেনদেন কি আপনার অগ্নিকা নারাজ নেই হবে আর তাই নিজে এই পরিমাণ করা হয় নাই আমি চলে গেলাম আমার সব কষ্টকে দিয়ে দিচ্ছি রোজা রেখে এত বছরের ডাকাতি না করা হয় নাই কোন লেন থাকলেন সেটাও ক্লিয়ার করলেন ঋণ লিখছিলেন দেওয়া একদম দুই রাত্তরের মধ্যে লিখে রাখা করল যে লেখা রাখেন কারো কাছ থেকে থাকেন মন নিয়ে থাকেন আপনার এবং যথেষ্ট সাতটা আকার পরিশোধ করতে হবে তারা করা যায় কিন্তু তা কথা কারণ আর্থিক যে কোনো ভাবে দশ হাজার টাকা ওই লোক বেঁচে থাকলে তাকে বিচার তাকে হাবিয়ার নাম আল্লাহ তালা মানুষের মা নিজ হোভাঘাত করার ব্যবস্থা করুন বলার জরুরি বলে নাইছিলাম পয়সা খাই আপনি আপনার এখানে আমি যে পেলাম তার আছে তাদেরকে এখন থেকে রাস্ত করতে হবে সে টিকিট কাউন্টার থেকে অত টাকার টিকিট দিতে ওই পিঠিক গুলো ফিরে দেন তাহলে বিজ্ঞত জান ক্ষতিগ্রস্ত করছিল আপনি একজনকে বিবাদ করে তার নান করছেন আপনি তার সুনাম করে সুনাম করে চার আল্লাহর কাছে একটা তার ভাব আটাই তাকে দেখে বলেন ভাই আপনার অনেক ভাব আমি নষ্ট করে দিলাম আপনি আল্লাহ আমাকে আশা করলে অধ্যায় আছে কি হক নষ্ট করছে ওনাকে দিতে হবে আপনার প্রতিবাদ করছিলাম অবক্কা করছিলাম এটা কি বলার কোন গঠন জরুরি না এটাও আমরা আপনাকে মাছ করে দিবস করে দিব এইভাবে বাংলাদেশ আপনি ঋণি থাকেন থাকেন অনক্ষক একটা হয়নি গালি দেওয়াটা এই সাপট দেওয়াটা হয় নাই যদিও সেই কাকত আপনি ভুল রিপোর্ট তুলে তা সফল লাগেছিলেন পরে গেল রিপোর্টটা ভুল আপনার কাপড় যে রিপোর্ট তুলে থাপটটা আসলে ও অন্যায় আর পাচ্ছে আপনার উচিত শুনে যাচাই বাছাই করেন এক কথা শুনে পরে দুটো এক সাত আল্লাহ আপনার ক্ষমতা আছে আপনার উপরে আল্লাহ ক্ষমতা আছে আল্লাহ তো আল্লাহ তো মজরুমের পক্ষে আল্লাহ কোনো দালুমের পক্ষে না কিসাবে লিখছে তাসলমান যদি দালেম হয় আল্লাহ খাদ্য তাখানে খাতে হবে ভালো হবে আল্লাহর সাথে তার আত্মীয় পাবে তার সাথে আল্লাহর মুসলমান যদি আল্লাহ হয় তাহলে যদি নিয়ম এই ক্ষেত্রে আল্লাহ সাহায্য তাহলে থাকবে মুসলমানের সাথে থাকবে এই কারণে মুসলমানরা যখন ওই খানের গুরুত্বের মধ্যে জীবন করছিল তাদের বমি গঠন করে দিয়েছিল লম্বা দিন আল্লাহ তাহার থেকে তারা থেকে শেষ পর্যন্ত সিরিয়ার সাথে যুদ্ধ করতে দেয় নিঃখানে রূপ পরাজিত হয় রূপ পরাজিত হওয়ার পরে হয় মুসলমান হওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে দিয়ে অনেক যে পরিমাণ ক্ষতি আবার সেই পরিমাণ ক্ষতিগ্রহণ কিন্তু কেন পাশেরা মুসলমানদের ওইখানে মুসলমানরা দারেন ছিল এই কাসল ছিল খুব ভুয়া যায় ওই জন্য শিক্ষিত হিন্দুরা পুজাতে যায় শিক্ষিত হিন্দুরা খুঁজাতে যায় কোথা আমরাই বাজাইলাম কিন্তু খোদাও লোক বল বলত্রেগুলো শিক্ষিত মুসলিম আমি মজুর আমাকে ভাই তাহলে ভাই আপনি যদি এইভাবে না করে আপনার চাকরের বন্ধ করে থাকে আপনার চাকর থেকে বাদ দিতে হবে হাতের ময়দানে আপনি আপনার যা আমি চাকরায় দাঁড়াবেন হকলো না চাকরের ওই জন্য আমরা করছিলাম এটা আমি তো যথায় যথাই বললেন তুই মনে কিন্তু রাখতে তার চাকর নে তুই সাহায্য করলিটা দেয় মনে ব্যথা লাগবে হ্যাঁ না ক্লিয়ার করে এইটাই তো তাদের বিশ্বে যে এইভাবে নিজেকে ক্লিন রাখতে হবে পরিষ্কার আল্লাহ নেই আপনার কাছে কোন অসুস্থ হয়ে গেল সোমবার দুপুরে মারা গেল বুধবার ঈসার সময় হয়ে গেলেন দেখতে পারেন নাই সোমবার দুপুরে এর মধ্যে একদিন শুধু জানা তোমার বসে যাচ্ছে দুজনের সামনে হতে বসে বসে ইমামত রাখছেন নিজের পাশে আওয়াজ এত ভিড় নামাজের পরে কিছু কথা আমি একটা চলে আমি আমার উপর থাকবে এই অবস্থা চলে যাই আমি দেখেছিলাম তোমাদের কারো কোনো থাকলে আমাদের সম্পূর্ণ সাক্ষাৎ করতে পারি কারো কোনো হক আমার নেই পূজার লোক দাঁড়াইল পুজোর আমি আপনার কাছে পূজার বের হাম আল্লাহুলের আমি তবে তুমি সুত্রু কেন সুত্রটা ভাবটা বললে আপনার কাছে তো টাকা ছিল না থাকলে এই ফকিরে কিছু দিয়ে দাও পরে আমার কাছে নিয়ে নিল তো আমি পরে আপনার থেকে আর তো আমার দেখা লাগছিল তো এই একটা গাড়ি আমার রয়েল কি আছিস আল্লাহ নতুন বলেন ঠিক আছে তোমার সাক্ষাৎটা তো বললো দুধ তখন আমার পিঠ আপনার দিকে চাদর আছে তুমি চাদর ছড়াই দেবেন আল্লাহ রসুল চাদর ছড়াই उज्जुन कर मुश्किल आगे आठ खाई पावर जरा खाली दीचे मारती खाली होली এক অংশে যেভাবে পাচ্ছে তার ভাব উজ্জ্বল করে দিচ্ছে উজ্জ্বলের দিকে তোমার শেষ মুহূর্তে কারো তোমারই থাকলে উজ্জ্বল করে না উজ্জ্বল ওনার সমস্ত বহির বৃন্দটাকে তোমাদের কারো কোনো হাত নষ্ট করে থাকলে তোমাদের কারো কোনো ব্যথা নিয়ে থাকলে তার আমার থেকে হাত উত্তুল করে দেয় উত্তুল করে দেয় আল্লাহ আমি তার হাত কান্ধে করে নিয়ে আল্লাহর আমাদের প্রয়ার আমাদের দায়িত্বে কারো হাত চলে না আমি এটাও সে সমস্ত আমার উপরে জানা এইরকম কিন্তু আমার দৈনন্দ করা কারণ আল্লাহ তালা বাদ জন্য একটা মানুষ কুকুরকে পানি পান করেছে শিল্পিত কুকুরকে আল্লাহ তালা তাকে বাস করে দিচ্ছে এবং আল্লাহ লক্ষ দয়া করা যাবে আপনার অসিলায় একটা মানুষ যদি নামাজি হয়ে গেমদার হয়ে গেছে তাহলে আপনাকে কত কিছু দিবেন কুকুরের পরে দেয় যদি এত বড় হয়তো দেয়া দিলে আপনি বস্তুটা আপনি দায়েন যে তোমার সারা একটা যদি হেদায়াত পায় সারা দুনিয়া এই মতো যা কিন্তু আছে সব একত্রমা হয় তার থেকে বড় গৌরব হয়ে গেছে আরেক ঘাটে আসছে একটাওয়ালা ডাল রাস্তায় এসে কত ডাল একজন প্রকৃতি করছে এই ডালটাকে ভেঙে ওই লোকে করে কোন প্রসিদ্ধ তার মধ্যে সর্বানিম থাকা হলেও রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সদাই সেইটা মনে আছে একটা লোক ঠিক করতে পারে আপনার বিবাহের দাবি এই আছে একজন অন্ধকারে তা দিয়ে তা হয়ে গেছে আপনার দাবি এদেরকে এক আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল ইমানের সর্বনিম্ন শাখা এই শাখার অসিলে আল্লাহ জান্নাত করে এই তো অতীরা যেমন থাকবে এই ক্যালেমার তৈরি না আল্লাহ জান আমরা সব কিছু করতে পড়া গাড়ির মধ্যে বসছে তো কত পড়া যায় একশোবার বলি পুখুরালা হয় পুকুরি কাল কানা ইন্দা বল না রসুলের নামের গা প্রথমে না যায় মাঝে মধ্যে তালেবান এইভাবে আমরা এর দ্বারা জানলা করা হয়েছে আরো দুটো আমল আছে প্রত্যেক ঘর যাওয়াদের বড় একটা আয়াত এটা প্রত্যেক সরঞ্জামে পড়ে তবে তার জন্য হাদিসের ডান মা অসিলে ধরতে হবে কোনটা কাজে লাগে আল্লাহ হয়ে যাবে কোমন হয়ে যাবে একটা অশীল আছেন প্রত্যেক করেন সূন্যস থাকলে আয় মুকুস্থায় মু না থাকলে গল্প দেখেবো তার মধ্যে লিখে দিনে এবং নিলে নদীটা সাক্ষাৎ করে জাহার্লাথকে হার জাহার্নাথে ভাবে আর মন্দিরে করতে কি অসুবিধা আছে অসুবিধা এই এই যে ব্যক্তি আজানের জব দিলে এবং আজান করে গুরুত্বরীপণ গুরুত্বরীপণের পরে আল্লাহ আল্লাহ নতুন বলেন ওই ব্যক্তির জন্য হাসনে নজানে আমি মহাদ মাত্র নতুন উপরে যাবি নতুন সফা তার জন্য অসুবিধা হবে এদের ভোগকে যাবে না মেয় যাবে আগার সময় আমরা কথা না বলে যাওয়া দিন আগামের পরে এই জয় করি যতদিন মুখস্থ না হওয়ার ব্যস্ত না গত দুমার বলেছিলাম প্রত্যেক তাদের জন্য দানটা কোনো অত এটা একবারে কম্পিউটার কপ্সেন্ট আজকে আমাদের আপনার নিয়ে লেমিলে রাখেন আপনিও পারেন করতে পারেন ছেলেমেয়েটা করতে পারেন এটা কত সুন্দর কত সহজ আলাদ মধ্যে আসে কোন ব্যক্তি যদি ঈশ্বর করে তোরা সবার আকারী তোরা বুফ করে আল্লাহ তার জন্য যার করে এই তোরা তাকে বের এই সময় যে বাদন দেখা দিচ্ছে এই বাদনগুলি রাজা দেওয়া হয়েছে আর এক খাতির আসছে যারা দোকানে একটু সামনে गरीब अवस्था के बात करना चाहिए अल्लाह तक बात कर মানুষ প্রয়োজন থাকা সত্ত্বেও আমার একটা গরিব বান্ধব লাফ করে দিয়েছে আমার মেহেরা আমি কোথায় যাতে আল্লাহ দোকান দিতে দোকানদারি তারা বসে নিতে পারে তার দোকানদারির কবে স্থানে কিন্তু দোকান মানুষ হ্যাঁ যদি যে বিপদ গুলো হয় তাকে মাফ করে এই উদ্দেশ্য দোকান আর একটা বিষয় যদি কোন দোকানদার বিক্রিত মাছ ফেরত করে ফেরত দেয় নেয় না হাতিকে পাওয়া যা করাইছে আল্লাহ হাসন ময়দানে গুণাগুলোকে খেরত পেয়ে যে তিনি আমার ফেরত হয়ে আসবে হয়তো জীবনেও আসবে না কিন্তু আপনি লেখেন জীবনে একটা লোক পান যে তিনি নিয়ে পড়াবার আত্মাইলাম কিন্তু মানসিক পাওয়া থাকলে লাগতেছে না আপনি সাথে সাথে আপনার আখরা একটা বহু বড় অসুবিধা বহু কোন অসুবিধা যে ব্যক্তি বাপ্পাকে খেটবোধ করে রাজনীতি রাখতে পারবে তার জন্য হাতে জানতে অর্ডার করা হয়েছে বাপ্পাকে করে রাজনীতি রাখতে পারবে তার জন্য জানতে অর্ডার করা হয়েছে যে ব্যক্তি ছেলেকে হাতের বানাইবে আলোচনা তার জন্য ভুল প্রতি আল্লাহ যাকে আমাদের আল্লাহ তালা পুরালে আমাদের হুকুম দিয়েছেন আমি মহলা তোমার হুকুম আমার গান্ধী আমার বন্ধ যারা তোমার সাথে মেটে এই যদি কোনো ভুল কিন্তু করে ফেলে তুমি লাভ করে দিলে হাতির পাঠের মধ্যে অনেক ঘোলা পাওয়া যায় তারা আল্লাহ করে আল্লাহ করে জীবতন্ত্র বলে তারা দয়া করতেন জীবতন্ত্রী এক বুজুর পেশালিখ না উঠায় উনি দামা করতে পারছে না আসলে টাইম হয়ে গেছে কিন্তু কথা আমি না উঠায় বিড়ালকে আমার দামার সুইট হয়ে যায় আর জামাল করতে গেলে গোড়ালের ঘুম নষ্ট করতে হয় অথচ বেড়াল আমাকে দূরে নাসন জাগাইলে আমি যেরকম বিরক্ত হই এই কষ্ট হন কি পরে ঝান্ডা কাজ করছে সে হাতার ওই অর্থটা কেপি সামাল করেছে তাকে ওই গোড়ালের ঘুম হয়েছে হয়ে গেছে সে আমার খাতাখানে ছেলে গিয়ে যখন এইরকমটা ভালো গেছে আল্লাহ তো এই আমি তারা থাকতে আসতে তুমি যদি আল্লাহর জন্য আমন্ত আল্লাহর জন্য দুনিয়ার কোন উদ্দেশ্য না ওগুলো মনের মতো যত আছে দুনিয়ার তাই আগে মনের মধ্যে আছে আপনি বাদদাল করে দিলেন আল্লাহর জন্য এই কথা আল্লাহর জন্য আমার করতে পারে এটাকে বলে এটা কেন্লা তাকে আল্লাহ তারা করা করতে গেলে আল্লাহ আল্লাহওয়ালার সাথে আপনার উঠা নাকি লাগে করতে করতে আল্লাহ তারা আপনার দিনের মধ্যে নিজের বা আলাদা যারা খবর করে আল্লাহ না এইভাবে যারা খবর করে আলার বিরুদ্ধে অভিযোগ করে না আল্লাহ তাদের জন্য জানা করা যাবে খবর করতে হবে আলুরার বিরুদ্ধে অভিযোগ করা যাবে আলার করে মন খারাপ করা যাবে আল্লাহ করছেন এর মধ্যে নিষ্ঠার কোন বঙ্গ এই সময় তারা আল্লাহ না আল্লাহ কারোর তক্ষ হয়ে গেছে খবর করেন যেমন আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে আমার কোনো অভিযোগ ওই হাতিকে হঠাৎ করার আল্লা থেকে জানলা আল্লাহ দান করে এবং সেই তিনটা মেয়েকে লালন পালন করে মনে মনে খুশি থাকে তো তার জন্য জান্লা হদায় করা হবে মনটা বেদান করছে পালা দি কি অথচ মেয়ের উপরে কি করা হয়েছে তিন মেয়ের দুই মেয়ে এক মেয়ে সব না হ্যাঁ ছেলেকে হাতে বানাইতে পারে আয়োজন বানাইতে পারে হবে হবে এই কয়েকটা অশ্চিল আমি কয়েকটা অশ্চিল আমি বললাম আপনার না এই অশ্চিল যুবক সবগুলো বানা বাস্তবায়ন করতে চেষ্টা করবো আল্লাহ আল্লাহ তালের পনেরো থেকে অশ্চিলা করে আমাদের কোনো সালে না যাতে ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আমাদের আমল করা সবই কাজ করে